সালামুকাত্মাদ বাংলার দূর কাছে সম্মানিত সদী দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে কোরআন এর ইসার এই মজলিসে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কোরআনুল করিম আমাদের পথনির্দেশনা কোরআন এল করিম এমন একটি কিতাব যা আমরা যদি পড়ি তাও নাকি যদি শুনি তাতেও নাকি যদি এর উপরে আমল করি তাহলে ইহ জগৎ কল্যাণময় হয়ে যাবে আর পরকাল হয়ে যাবে আমাদের জন্য ও মুক্ত জান্নাত হবে আমাদের ঠিকানা সুদি দর্শক সোরাওতে মোস্তাকিমের প্রদর্শক হচ্ছে মহাগ্রন্থ আল ফোরআ ফোরআা ইসু আল ইসলামের ক্রিসা আচ্ছা ইসুম আল ইসলামের সাথীরা দুজন জেলে ছিল ওরা বের হয়ে গেল। তারপর ইসুফতো বলেছিলেন যে তোমরা তোমাদের বাদশার কাছে কি আমার কথা স্মরণ করবে স্মরণ হয়েছিল কি স্মরণ হয়নি। দীর্ঘদিন তিনি জেলের মধ্যেই ছিলেন তারপর কি ঘটনা ঘটল তিনি কি জেল থেকে মুক্ত হয়েছিলেন না মুক্তি হওয়ার কোনো লক্ষণ দেখা দিয়েছিল সত্যি জানতে ইচ্ছে করছে আসুন প্রথমে আমরা আমাদের অতিথি আলোচন সাথে পরিচিত হয়নি তারপর ঘটনায় যাবো আমার ডান দিকে অবশিষ্ট আছেন বিশিষ্ট আলমেদিন ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর হন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সমানিত হলাম অতিথিদের সাথে আসুন আমরা যাই ইস্যুবের অবস্থা কি দাঁড়াল মধ্যে আর এই ঘটনা শুনব আমাদের অতিথি আলোচক প্রফেসর ডক্টর ঘটল বাচ্চার নিজে একটা স্বপ্ন দেখলেন ইন্নি স্বপ্ন দেখলাম কিছা বললেন যে আমি স্বপ্ন দেখলাম সাতটা বিশাল গাভী তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তাহলে আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা করে দাও খুব অস্থির লাগছে কি দেখলাম কিন্তু রাজ দরবারের সদস্যরা কি বললেন যে না আমরা তো স্বপ্নের ব্যাখ্যা জানি না আর এটা হলো আজে বাজে মনের কল্পনা মাত্র ওই যে বেঁচে গেছিল এখন রাজার মত খাওয়াচ্ছে ওর মনে পড়ে গেল তাই তো স্বপ্নের ব্যাখ্যা তো খুব ভালো একজন লোক দিতে পারে তখন বাচ্চাকে বললেন আমাকে একটু সময় দেন আমি একজনের কথা জানি সে খুব স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে দ্রুত জেলখানায় চলে গেছে ইউসু হাই হাসিদ্দিক ইউসু আপনি তো মহা সত্যপরায়ণ একজন নেককার সৎ মানুষ আমাদের একটু ফতোয়া দেন আমাদের একটু সমাধান দেন সাতটা মোটা তাজা গাভী দুর্বল মরা প্রায় সর্বস্ব সাতটা গাভী তাকে খেয়ে ফেলছে আর সাতটা খুব সুন্দর ফসলের শীষ আর শুকনো এর ব্যাখ্যা কি তখন তিনি বললেন যে এর ব্যাখ্যা হলো পরপর সাত বছর খুব ভালো ফসল হয় পরে সাত বছর দুর্ভিক্ষ হবে এই দুর্ভিক্ষে তোমরা যা সাত বছরে ফসল করবে সব খেয়ে ফেলবে শুধুমাত্র তোমরা যেটা জমা করে রাখবে কষ্ট করে এটা এর এরপরে আসবে নতুন বছর যেই বছরে ফল ফসল সুন্দর হবে এই ব্যাখ্যা যেয়ে যখন ওই যুবক ওই চাকর যে মদ খাওয়ায় সে বাচ্চাকে দরবারের লোককে পড়লো বাচ্চা চমৎকৃত হলো এত সুন্দর ব্যাখ্যা সত্যই তো লোকটাকে নিয়ে আসো ইউসুফের কাছে দুতে এসে গেলো বাস তোমার মুক্তির নির্দেশ এসে গেছে আমরা হলে তো বলতাম চলো যাই ইউসুফ বললেন না আমি যাব না আগে আমাকে যে কেসে ফাঁসানো হয়েছে যে কেসের অভিযোগ দিয়ে আমাকে জেলে দেওয়া হয়েছে কেসের আগে বিচার হোক যারা বলেছিল যে আমি ওই সব মেয়েদের সাথে পুষ্টি নষ্ট করতে গেছিলাম মেয়েদের কাছে জিজ্ঞেস করুন আমি ভালো না তারা হন তাদের কাছে জিজ্ঞেস করেন যে আমি কি সৎ আমি কি সত্যই আজিজে মেসের স্ত্রীর সাথে কোনো পুষ্টি নষ্টির অভিযোগে জেলে আসছি না আমাকে মিথ্যা অভিযোগে জেরে দেওয়া হয়েছে এটা প্রমাণ করা হোক তখন বাচ্চা বললেন যে ঠিক আছে ওই মহিলাদের ডাকা হোক তাদের কাছে সাক্ষ্য নেওয়া হলো তখন তারা বললো না সত্য কথা আমাদের সামনে আজিজ এমেসের স্বীকার করেছিল সে কোনো খারাপ করেনি সে ভালো ছিল তখন আজিজে জেমেসের স্ত্রী নিজেই বললো হাসাল হক এখন সময় আছে আসলেই সত্য ইসুপের বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে এটা মিথ্যা ইউসুফ আমি অন্যায়ের চেষ্টা করেছিলাম ইসুপের সততা প্রমাণিত হয়ে গেল রাজার সামনে শততা প্রমাণিত হয়ে ধন্যবাদ আপনাকে চমৎকার ঘটনা স্থাপনের জন্য আল্লাহ আল্লাহরুল বিল টিল হামাজ মানুষের ভিতরে সেই রকম পরিবর্তন করে থাকেন ধন্যবাদ আপনাকে শেখ মুজিন এই ঘটনা থেকে অনেক শিক্ষা পাওয়া যায় যে মানুষ একসময় বিপদে পড়ে এবং বিপদ থেকে উদ্ধার হয় বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিন বাদছার মাধ্যমেই মুক্ত করাবেন ইসব আলা সাল্লা তু এটা একটা স্বপ্নের মাধ্যম করে দিলেন এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কেউ জানতে হত না এরপরের ঘটনা আরও চমকপ্রদ আসবে কোরআনের যারা আপনার স্বপ্নের তাবির বলে থাকে গণক আছে অনেক কিছুই আছে মানুষকে প্রতারণা দিয়ে ঠেকায় কিন্তু এই এমন একটা স্বপ্ন হলো তারা কিন্তু এখানে অক্ষম হয়ে গেল। এখানে কেউ যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না পারলো না মন্ত্রিপরিষদ তারা বলল যে এগুলো মনের কল্পনা এগুলো কোনো বিষয় না কিন্তু ওই যে যে আগে জেলে গিয়েছিল এর জেলে যাওয়াটাও রাষ্ট্রের জন্য কল্যাণ ছিল দেশের জন্য কল্যাণ ছিল এবং এইসব আলাহ সালামের জন্য কল্যাণ ছিল উনি ব্যাখ্যা দিয়ে দিলেন আল্লাহ রাবুল আলমিন যে কত পথ বের করতে পারেন এটা তারই সবচেয়ে বড় কৌশল আল্লাহ তাই করলেন ওই ব্যক্তিকে দিয়ে জেলখানায় পাঠালেন এবং এসে ব্যাখ্যাটা দিয়ে অন্য যেই ব্যাখ্যা দিক না কেন অত হয়তো চমৎকার মনে হতো না এটা তো আল্লাহ প্রদত্ত ব্যাখ্যা মূলত এই জন্য বাচ্চার মনে সেটা গেড়ে গেল স্পষ্ট মুক্তির অচিল একটা হয়ে গেল আর একটা বিষয় এখানে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করি বিপদগ্রস্ত ব্যক্তি যেন কখনো ভেঙে না পড়ে শেষ ফলাফল ভালো হবেই আর একটা আজিজা মিসারের পরবর্তী শিকারোক্তি একসময় হক প্রকাশিত হবে অকুল জাল হাকুয়া জাহাকাল বাতিল এটা কোরআন যে হক এসে যে বাতিল চুরমার হয়েছে বাতিল চোরমারা হওয়ার যোগ্য এক সময় সর্বশেষ ফলাফল যে হকের পক্ষে হয় এটা তার বাস্তব প্রমাণ যদি কোনো ব্যক্তি মরেও যায় ধ্বংসও হয়ে যায় আর তিনি যদি হক হয়ে থাকেন তবু এর মাধ্যমে প্রকাশিত হয় দীর্ঘ দিন দীর্ঘদিন ইসফা জেলে থাকলেন ওই ব্যক্তিটি এসে বলতে ভুলে গেল এর মধ্যে একটা ছিল যদি এসে বলে দিত সরাসরি তাহলে মুক্তির ব্যবস্থা হয়তো হয়ে যেত বা আচ্ছা কিন্তু এই ঘটনা থেকে একটা বড় কল্যাণ রাষ্ট্রীয় পাবে এটা কিন্তু তার আগে হতো না ভুলে যাওয়ার মধ্যে একটা কল্যাণ এখানে একটা দেখুন এখানে একটা বিষয় আছে যে আসলে আল্লাহ আল্লাহরবুল আলমিন চেয়েছিলেন সত্যের জয় হোক ইউসুফ আল ইসলাম যে নির্দোষ ছিলেন তা তো সত্য ইসুফ আল ইসলাম যে নির্যাতিত ছিলেন তা তো সত্য বিনা কারণে অহেতুকভাবে তাকে জেলখানায় বন্দি করা হয়েছিল তা তো সত্য তা আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে তাকে বের করে নিতে পারতেন এমনিতেই কিন্তু আল্লাহর ইচ্ছা যে ইসুফ নির্দোষ প্রমাণিত হয়ে জনসম্মুখে যাক তবেই সে দাওতী কাজের মধ্য দিয়ে নবুয় পালন করে সমাজটাকে সংস্কার করতে পারবে ইসফ আল্লাহ মুক্ত করতে পারতেন না ওই আজিজা মিশরের স্ত্রীর যে অবস্থা এটা আল্লাহ নাও করতে পারতেন কিন্তু এতগুলো ঘটনার মাধ্যমে তাকে একদিকে পরিচিত করানো আরাক দিকে হলো ইসফ আল্লাহ বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে সবগুলো মিথ্যা করে প্রমাণ করা এটা যে তিনি একজন আসলে স্পষ্ট আমরা এখানে বুঝতে পাচ্ছি যে যারা ন্যায় পথে থাকে সৎ পথে থাকে তাদের ওপরে বিপদ এমনি চেপে আসে আর যারা অন্যায় পথে থাকে ওরা ভালো মানুষদেরকে বিপদে ফেলতে চেষ্টা করে সবসময় ফেলার চেষ্টা করে ভালো মানুষের থেকে যখন তার উদ্দেশ্য হাসিল না হয় তার বিরুদ্ধে চলে যায় তখনই সে বিপদে একটা ফেলে দেয় ষড়যন্ত্র করে এটা চিরচরিত্র আপনার ইতিহাস প্রমাণ করছে এখনও এই যুগে আছে যে ভালো মানুষকে বিপদে ফেলা হয় তো ইসাল্লামকে আসলে বিপদে আল্লাহ ফেলেননি বরঞ্চ তাকে তৈরি করছেন আল্লাহ আর এই তৈরি করতে করতে করতে এক সময় যে ওই খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন আমি একটা জিনিস দেখতেছি যে ওই লুকটা যখন দৌড়ে আসলো ইসুফ কাছে যে দোস্ত তুমি তো ভালো মানুষ তো আমাদের রাজা একটা স্বপ্ন দেখেছেন স্বপ্ন ভেদটা একটু আপনি বলে দেয় ইসুফ কিন্তু তাৎক্ষণিক বলে দিলেন অর্থাৎ ইলিম গোপন করার প্রবণতা তার ভিতরে ছিল না এইটা একটা মানে আমি এবং তিনি বলতে পেরে আমার রাজার কাছে নিয়েছিল তারপরে জানতে চেয়েছে ইলিম তাৎক্ষণিকভাবে তিনি ইলিম প্রকাশ করে দিয়েছেন এখান থেকে আমরা কি জানতে পারি যে আমরা প্রথমবার যখন তারা প্রশ্ন করেছিল স্বপ্নের ব্যাপারটা তিনি কিন্তু তাদের কাছ থেকে স্বপ্ন তাবিরি দিয়েছেন তাদেরকে কিন্তু মাঝখানে একটু সময় নিয়ে উপদেশ দিয়েছেন মাত্র কিন্তু তিনি তার কোনো স্বার্থ জানলাই জি জি তাই আপনার কাছে যখন হক জানতে আসবে মানুষ সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি তিনি যা কিছু করছে তাই আমল দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝু সেই বিশিষ্ট নীতিমালা जर कारण इसलम सारा विश्व जनप्रिय हो देख इसलमौलिक्ञान प्रतिशनवार रे आठटाय पुनः सम्प्रचार सकाल सतटदेश তোমরা মানুষের সাথে ভাইকে সিহ করবে অন্যায় থেকে বারণ করবে এটি মুমিনের কাজ একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী অধিকারী কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম বাংলায় দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন सत्य प्रकाश करते कारणिकारायित सत्यता बल देख सत्य उन्मोचन परवर्ती अनुष्ठान पीछे ছিলেন আমার বিষয়টা বাচ্চাকে বলো এই লোকটা আসছো আমি তোমার বলবো না আমাকে আগে রাজার কাছে নিয়ে চলো আমি মাজলুম আমি আমার রুজলুম করলে এর ভিতরে অনেক রহস্য আছে আমি বলবো না কিছুই বলেননি সহজভাবে ব্যাখ্যাটা বলে দিয়েছেন এমনকি তাকে বিরক্তও করেননি যে তুমি আমার কথাটা কেন ভুলে গেলে কিচ্ছু বলেননি তিনি অত্যন্ত সিদ্দিকি আখলাকের সাথে নববী আখলাকের সাথেই সুন্দর শুধু বলেছেন এর ব্যাখ্যা এই এবং উপদেশ দিয়েছেন যে তোমরা এটা সঞ্চয় করে রেখো নইলে কিন্তু শেষ হয়ে যাবে আর দ্বিতীয় কোনো কিছুই তিনি বলেননি এখানে আরেকটা জিনিস লক্ষ্য জনগণ হয়তো মনে করে নবী বলে আল্লাহ রক্ষা করেছেন কেউ কিন্তু আগের ঘটনা জানেন না আল্লাহ বোঝাচ্ছেন যে বান্দা দুনিয়ার ব্যাপারে কোনটে কল্যাণ কোনটে অকল্যাণ কেউ জানে না কাজেই তুমি সবর করো তোমার দায়িত্ব পালন করো পরবর্তী বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দাও কিন্তু তুমি অন্যায়ের সাথে আপোষ করো না আবার কাউকে তোমার সাথে খারাপ অর্চরণ করেছে এর জন্য খারাপ আচরণ করো না আবার যখন সুযোগ আসছে বেরিয়ে যাওয়ার উনি বেরিয়ে যেতে পারতেন ওনার কোনো অপরাধ ছিল না এবং বেরিয়ে যাওয়াটা সহজ কিন্তু তারপরেও উনি চেয়েছেন যে তার অভিযোগটাতে মিথ্যা এটা প্রমাণ করে বেরবেন। উনি অন্যায়ের সাথে আপোষ করেননি কাউকে অভিযোগ করেননি আবার মুক্তির দুধ আসলে সঙ্গে সঙ্গে চলে যাননি সঙ্গে সঙ্গে যাওয়াটা তার জন্য অবৈধ ছিল না কারণ এখানে দুটো একটা হলো যে আমি নিরপরাধ আমি মুক্তি পেয়েছি আমি চলে যাব এটাও বৈধ আরেকটা হলো আমি নিরপরাধ আমার মুক্তির কথা এসেছে কিন্তু আমার অপরাধ মুক্ত হওয়ার বিষয়টা আবারও প্রমাণ চূড়ান্ত হোক এরপরে অবলম্বন করতে পারি এখান থেকে আমরা আর জিনিস বুঝতে পারছি ঘটনা থেকে যে ঈসু আলাইসালাম কিন্তু নিজের স্বার্থে কোনো কাজই করেনি এবং নবীদের এটাই বৈশিষ্ট্য ছিল যে নিজের জন্য কোনো কাজই করেনি আমাদেরও তাই করা উচিত যেমন ঈসু আলাই সাল্লাম আপনার বললেন না যে তুমি কেন বাচ্চাকে বলো নি তোমাগামি বলবো না অন্য কাউকে পাঠানো আমি বলে দিয়েছিলাম না তুমি মুক্তি পাওনি হ্যাঁ হ্যাঁ তুমি সেই লোক আচ্ছা বলছিলাম না যে তুমি আমাকে আমার কথা রাজার কাছে শরণ করাবে কই ভুলে গেছিলে নাকি আমাকে জেলে রাখতে তোমাদের ভালো লাগছিল আজকে কেন আসছো ঠেকায় পড়েছ তাই সবসময় কিছু নেতৃবৃন্দের পাশে কিছু মোটা বুদ্ধি অল্প বুদ্ধির যাকে আমরা মানে চাটুকার ভাষায় উল্লেখ করা হয় তারা থাকে বাচ্চার যে কোনো বিষয়কে নিয়ে তখন বাচ্চা যেটা মনে করে ওর দিকে জি হুজুর যাকে বলে আর জি হুজুর কিন্তু সবাই করলেও কিছু ব্যক্তি নির্ভরযোগ্য বিশ্বস্ত জ্ঞানী বা বুদ্ধিমত্তা সম্পন্ন কিছু ব্যক্তি থাকা প্রয়োজন এবং জি যদি না থাকে তাহলে সমস্যা হবে আজকে সবাই বলল এক কথা কিন্তু এই যে জেলখানায় থাকা ব্যক্তি যা তার খাবার নিয়ে আসতো তার কথা মূল্যায়ন করলেন দ্বিতীয় বিষয় হলো পরামর্শ ক্ষেত্রে সবার পরামর্শ করা উচিত তাবির বলেন সেই লোকটার পরামর্শটা বাচ্চা শুনলেন সবসময় পরামর্শ নেওয়া যায় নেওয়াটা উচিত এবং যদি উপযুক্ত পরামর্শ হয় তাহলে তাকে মূল্যায়ন করা উচিত কারণ এটা স্পষ্ট দেখা যাচ্ছে যদি তখন মূল্যায়ন না করা হতো তাহলে বাচ্চা ব্যাখ্যাটা পেতেন না এবং ক্ষতিগ্রস্ত হতো সবাই আর একটা বিষয় প্রমাণিত হয় কল্যাণ কার মধ্যে আছে সেটা ব্যক্তি জানে না এটা আল্লাহ রব্বুর আলম ভালো জানেন এমন ভাবে এটা বিষয়টা প্রমাণ করালেন যে একটা সাধারণ ব্যক্তির মাধ্যমে প্রমাণিত হলো আর যদি আজকের যুগে যদি হতো তাহলে এমনটাও বলা উচিত নয় এই তুমি কি জানো তোমার মুখ বন্ধ করে দিলাম তার কাছ থেকে শোনা উচিত এবং পদক্ষেপ নেওয়া উচিত আপনাকে মহাতারাম এখানে আরেকটা কথা মনে হয় যে ইসম আলাহাল্লাম যে একজন বিচক্ষণ ছিলেন তার একটা প্রমাণও দিয়েছিলেন কারণ ওনার কেসটা কিন্তু সাধারণ ছিল না এটা খাদ্যমন্ত্রীর স্ত্রীর কেস বলা যায় খাদ্যমন্ত্রীর কেস কাজে এই কেস থেকে ওনাকে বাঁচতে হলে তার থেকে বড় দরকার আছে ওই জন্যই এখানে সাধারণভাবে বাঁচার চেষ্টা করেননি মানে যে আল্লাহর পক্ষ থেকে ফয়সাল আটার কিন্তু আশাই উনি যে এত বড়ো কেস থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহরই ফয়সাল আলাদি এই জন্য সে চুপে আমার মনে হচ্ছে যে ওকেও বললো না কেন তুমি বলনি আর বাদশাহকেও বলে পাঠাচ্ছে না যে বলেন যে তাকে ছেড়ে দেওয়ার জন্য এ কিছু বলছে না কিন্তু কারণ উনি আল্লাহর প্রতি যেহেতু ওনার ইমান মজবুত এমন পুরাপুরি ভরসা আছে ওই ভরসা করেই কিন্তু বসে আছেন বোঝা যাচ্ছে যে বড় ধরনের ছোট ধরনের যাই হোক সব ক্ষেত্রে আল্লাহর প্রতি প্রথম ভরসাটা আমাদের রাখতে হবে ধন্যবাদ একটা জিনিস প্রমাণিত হয় যে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্ন যেই দেখুক না কেন যদি এমন পর্যায়ে পৌঁছে তাহলে এটা নিয়ে পরামর্শ করার জন্য বসাটা উচিত এটা যদি না করতেন তাহলে তো পরিষ্কার হয়ে গেল এখন যেটা হলো যে ইউসুফ আলী ইসলাম যখন বাদশাহ ডেকে পাল ইসুফ ইসলাম তখন তিনি নিজে যে নির্দোষ এটা প্রমাণের জন্য কি পদ্ধতি গ্রহণ করেছিলেন জি যখন বাচ্চার দূত এসে গেল এত সুন্দর ব্যাখ্যা শুনে বাচ্চা তা হাতে লোক পাঠাবেন যে ও ওনাকে নিয়ে এসো আমার কাছে আমি ওনাকে আমার দরবারে খাস রোগ বানাবো তখন উনি বললেন যে না আগে তোমার বাচ্চার কাছে যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা দেওয়া হয়েছে অভিযোগকারী সেই মহিলাদের কেসটা আগে ক্লিয়ার করো মা বা দে না যারা আমাকে দেখে হাত কাটলো তাদের এখন কি অবস্থা আমার বিরুদ্ধে যে অভিযোগ সেটার কি অবস্থা তিনি অভিযোগ প্রমাণের সূত্র বের করে দিলেন যে তোমার বাচ্চাকে বলো ওই মহিলাদের ডাকতে এখানে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি যে ইউসুফ আলী ইসলাম উপস্থাপনার ক্ষেত্রে এত সুন্দর উপস্থাপক ছিলেন যে তার কথার ভিতরে কেউ যেন কোনো প্রকার আঘাত না পায় জি তিনি আজিজে মিশরের করে লালিত পালিত হয়েছিলেন আর মিশরের আজিজে মিশরের স্ত্রী তাকে প্রলোভন দেখিয়েছিল তাকে প্রলোভন দিয়েছিল মূলত অভিযুক্ত বাহিদ আজিজে মিশরের প্রতি কিন্তু তিনি কিন্তু এই কথা না বলে খোঁজ নিতে তদন্ত করলেই আমি এটা বেরিয়ে আসবে ওই সূত্র থেকে উনি জানতে পারলেন যে তার অভিযোগের ব্যাপারে এরা সাক্ষী আছে যে এই দোষ করেছে আর আজিজে মিশর বললো তুমি যাও আর স্ত্রীকে বললো তুমি তোবা করলো এ কথাটা কিন্তু বাজার কথা ছিল না কিন্তু বিশিষ্ট খাস লোক তারা ওখানে ছিল আল্লা হুকুমে আর এখন সত্য প্রকাশ পেয়ে গেছে আমি আর গোপনের কিছু নেই তিনি সত্যবাদী তিনি সৎ আমি ভুল করছিলাম আমি আমার ভুল স্বীকার করছি এবং সুবজে নিরাপরাধ এটা আমি ঘোষণা দিচ্ছি এভাবে তিনিও মানে যখন মিশরের নারীরা যখন এটা তো একটা উল্লেখযোগ্য একজন বিজ্ঞ ব্যক্তির কথা তাই হয় যে মানে কথা হবে কম হায়রুল্লা কথা হবে কম মর্ম হবে বেশি আর ওখানে যাওয়ার পরে দুটা দিক হলো যে বাদশাহ মূল ঘটনায় হাত দিলেন তারপর ওই নারীরা এসে ইসুব সম্বন্ধে প্রশংসা করছিলেন তারপর সূত্র ছিল তিনি বলছেন বাসার হতে পারেনা মানুষ হতে পারে এটা মূলত তাদের এই মন্তব্যটা বাদশাহ বেশি কার্যকরী করেছিলেন যে যদি ফেরেস্তার সাথে তুল্য হয় নিঃসন্দেহে এই ব্যক্তি কোনো অন্যায় করেনি বরং তাকে ফাঁসানো হয়েছে তাকে জেলখানায় বদ্ধ করা হয়েছে তার অত্যাচার করে আরেকটা এখানে বিষয় উল্লেখ করা যায় যে অপরাধী যারা তাদেরকে একদিন অপরাধ শিকার করতেই হবে সুতরাং আগেই স্বীকার করা হলো যেমন আজিজ আমি সের স্ত্রী শেষ মুহুর্তে গিয়ে স্বীকার করলো আর কোনো বুদ্ধি ছিল না অনুরব পৃথিবীর সকল অপরাধী এইভাবে অপরাধটা শিকার করে কিন্তু অনেকটা লেন্দি করে দেরি করে এটাই হলো ইতিহাস তো সবচেয়ে বড়ো ইতিহাস ইতিহাস থেকে শিক্ষা নেয় না এটাই আমরা বলতে পারি এই জায়গায় যে এই ইতিহাস প্রমাণ করে যাকে অপরাধীকে তাৎক্ষণিক আত্মসমর্পণ করা উচিত আসল ঘটনা বলে দেওয়া উচিত তাহলে মানুষ বিরক্ত হয় না মানুষের উপর নির্যাতনও হয় না ইস ইসব আলায় সালাম জেলে যেতেন না আর এইগুলো ঘটনা ঘটত না আগেই যদি স্বীকার করা হয় এই ঘটনা প্রমাণ করে আবদুল্লাহ জাহাঙ্গীরকে অশেষ ধন্যবাদ শেখ মুজাফর বিন মোহসেন কে অশেষ ধন্যবাদ ধন্যবাদ শেখ মুখলিশালাম তিনি ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন এবং তিনি সেদিন অধিক সৎ আল্লাহরবুল আলমিন সৎ বন্দাদের সততার সাক্ষী দিয়ে থাকেন এভাবেই যেভাবে ইসুফা ইসলাম নির্দিষ্ট হিসাবে প্রমাণিত হনেন আসুন আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি নৈতিকতার উৎকর্ষ সাধন করি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে তহবদান করুন আমিন ও সালামুকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আপনার পারে দিলে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক बारे इमेल कर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 जीवन बहु समस्या समाधान दिन मास सोमवार रुन सम्प्रचार सकाल साढ़े छंग